সাহাল ইবনু সাদ রাজিয়াল তালান হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সালাতের স্থান ও দেয়ালের মাঝখানে একটা বকরি চড়ার মতো ব্যবধান ছিল